সম্মানিত দর্শক বিন্দু আপনি একজন দাড়ি আপনি আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে হবে আপনাকেও কিন্তু কিভাবে আহ্বান করবেন যদি অ্যাল না থাকে জ্ঞান না থাকে এবং যারা এ পথে আহ্বান করেছেন তাদের সিরত আপনার জানতে হবে সেজন্য আমরা বিভিন্ন দাড়ি যারা আল্লাহর পথে আহ্বান করছে তাদের কাছ থেকে বিভিন্ন সাক্ষাৎকার নিচ্ছিলাম বাংলা ভাষাভাষী দাড়িদের মধ্যে বিখ্যাত একজন ব্যক্তি হচ্ছেন ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইলাহি আমাদের স্টুডিওতে যাতে করে তার কাছ থেকে আমরা দাওয়াতের বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারি দর্শকবিন্দু আমরা এখন তার কাছে থেকে যাচ্ছি তো এক বলা যায় না কিয়াস ভিন্ন জিনিস মাস্লাহমুরসালাহ ভিন্ন জিনিস মাসলাহা যেহেতু আপনি বলেছেন তাহলে এখানে আমাদেরকে বলতে হয় শরীয়তে মাসলাহাকে আমরা তিন ভাগে দেখতে পারি এক মাসলাহা মাসলানি হচ্ছে কল্যাণ স্বার্থ কল্যাণ কল্যাণ আমরা এই অর্থে বলবো কারণ কিন্তু যে শরিয়া সকল আইন কানুন বিধান প্রণয়ন করা হয়েছে মানুষের বা বান্দার মাসলাহাতের জন্য অথবা বান্দার কল্যাণের জন্য এই বা বেনিফিট এটা এই অর্থটা আমরা মাসলাহাদের তিন রকম এক যে মাসলাহা এস্টিমেট করেছে গণ্য করেছে শরিয়া যে কাজগুলোকে রেকমেন্ড করেছে এটা মাসলাহা যেহেতু এটা মূল উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ। সকল বিধান মানুষের কল্যাণের জন্য প্রণয়ন করা হয়েছে অতএব সেরিয়া যতগুলো বিধান দিয়েছে সেগুলো সবই মাস্লাহা মাসলাহা এটা হচ্ছে মাসলাহার প্রথম প্রকার যেমন যদি বলে যে কাজটা করতে পারবা না চুরি করা যাবে না আজকাল তো বহু লোক চুরি করে এটা তাদের জন্য মাসলাহা মনে করে বাড়ি থেকে চুরি করে জনগণের স্বার্থ চুরি করে এ করে সে করে অনেক কিছু করে কিন্তু সেরিয়া বলছে যে না দিস ইস নট মাসলাহা দিস ইজ নট এটাই শুদ্ধ এটাই প্রমাণিত যে সুদ আসলে বাড়ে না মানুষের সম্পত্তি করে না যারা সুদের ভিত্তিতে টাকা নিয়ে লোন করে অথবা সুদের কারবার করে সর্বশান্ত হয়ে গেছে অনেকগুলো উদাহরণ দেখেছি আজকে রাষ্ট্র সর্বশান্ত হয়ে যাবে এই বিশ্বের অর্থনীতিও সর্বশান্ত হয়ে যাবে যদি সুদের উপর নির্ভর করে কারণ সুদ তো প্রোডাকশন নির্ভর অর্থনীতি না সুদ হচ্ছে টাকা দিয়ে টাকা বানায় এর মধ্যে আছে এক ধরনের চিটিং এক ধরনের বাটপাড়ি এক ধরনের জোরদারি এক ধরনের ইত্যাদি ইত্যাদি যাই হোক আমরা সেই আলোচনায় যাচ্ছি না বলছিলাম যে মাসলাহার যেটা সেরিয়া এলগা করে দিয়েছে ক্যানসেল করে দিয়েছে তাহলে এত কোনো সন্দেহ নাই যে এই মাসলাহা গ্রহণ করা যাবে না এই মাসলাহা গ্রহণ করার কোনো সুযোগ নেই আর প্রথম প্রকার বলছি যেটা সেরিয়া স্টাবলিশ করেছে যে মাসলাহা দলিল দিয়ে সেটা গ্রহণযোগ্য তৃতীয় হচ্ছে সেরিয়া যেটা সেটাকে যে ইবাদত গুলো সরাসরি লিপ্ত আদ্বুত অর্থাৎ আল্লাহর ইবাদত করার জন্য নির্ধারণ করা হয়েছে আর কোন বিষয় না কখনোই এবারতের মধ্যে আসবে না কেয়াসের মতই কারণ যেখানে সেরিয়া কোন ইবাদতকে সাব্যস্ত করেনি এবং নাও করেনি হ্যাঁ বলি করা হয় সে তাই তো হারাম মিলাদারাম তো কোন দলিল নাই তো বলে হ্যাঁ তাহলে তো এটা যারা বলছে যে ঈদে মিলাদ তারা ভুল করছে কিন্তু এখানে তারা ভুলে যান একটা মূলনীতি জি এটা কায়দা ফিকহিয়া জি قاعدة ইসলামের في মহান কায়দা আল আসল ফিল ইবাদাত আল তوقیف জি ইবাদত في ওহিনির্ভর التحريم অথবা আরেকটা কথা আমরা الله পারি আল আসল ফিল ইবাদাত আত তাহরিম ইল্লা মা শরআহুল্লাহ ইল্লা মা শরআহ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসকল ইবাদতকে রিকমেন্ড করেছেন যেগুলো ইবাদত জি এর তাহলে ইবাদতটা সবসময় নির্ধারিত হবে প্রতিষ্ঠিত হবে দলিলের ভিত্তিতে দলিল যদি বলে আর যদি তাহলে আমাদের এই ভাই বোনদেরকে আমরা বলবো যাদেরকে একদল লোক প্রতারিত করছে যে এটা যে হারাম এটা যে জায়জ না এর কোন দলিল লাগবে না দলিল না এটা হারাম হওয়ার প্রমাণ দলিল না থাকাটাই এটা ইবাদত না হওয়ার প্রমাণ নবী ইসলামের কোনো অকেশন নয় এটা কোনো ইবাদত নয় এ ধরনের আরো যত বেদায়াত আছে যেগুলোর পক্ষে শরিয়াতের কোনো দলিল নাই অতএব সেগুলো সবই বেদা আমাদের এই দলিল দেখানোর কোনো প্রয়োজন নাই যে এটাকে না বোধক কোনো দলিল ন ইবাদতের পক্ষে দলিল নাই এটাই না সাব্যস্ত করার জন্য দলিল সব জায়গাতেই সুতরাং এই জন্যই আমরা বলছি মাসাল মুরসালাহ এটা ইবাদতের ক্ষেত্রে কখনোই সাব্যস্ত হতে পারে না যেহেতু একটা এবাদত চালু করলেন যার কোন দলই সরিয়াতে নাই জি জি তাহলে মাসলাহ আসলে সরিয়াতে এবারে ঢুকবে না এটা ঢুকবে শুধুমাত্রের ক্ষেত্রে বা হাতের ক্ষেত্রে যেমন বেচা কেনার ক্ষেত্রে শরীয়ার মূলনীতি ঠিক রেখে কারণ মূলনীতি কিন্তু এর কোনো মাকাসেদকে ক্ষুণ্ণ করতে পারবে না কোন সরিয়ার যে মূল মাকসাদ সেটাকে ক্ষুণ্ণ করতে পারবে না শরীরের কোন মূলনীতিকে ক্ষুণ্ণ করতে পারবে না এবং সারিয়ার যেটাকে হারাম বলেছে সেটাকে হালাল করবে না হালাল বলেছে সেটাকে যুগে ছিল না একতলায় বানান তো এখানে আমরা বলবো যে এটা সারিয়া আসলে এখানে কিছু জিনিস এ নয় এটা হচ্ছে জীবন জীবনযাপন করবেন আপনি কয় লোক খাবেন এবং কি তরকার দিয়ে খাবেন একদম রাসুল সাল্লামেরামেলের ক্ষেত্রগুলোতে সারিয়ার মূল নীতি হালালকে হালাল যদি না করা হয় তাহলে এখানে বাধা দেয় না আল্লাহ অথবা আল্লাশিয়াল আপনার কাছ থেকে পেঁয়াজ পেলে এবারতের ভিতরে আসলে সাব্যস্ত করার জন্য পেঁয়াজ নেই অনুরূপ ভাবে মশালের মানে এবাদতের ভিতরে তার কোনো স্থান নেই মসলাহা মুরসালা আমরা বলছি মরামেলের মধ্যে আসতে পারে যেমন যেটা আমরা দেখি যে উমার যে চালু করলেন অথবা রাষ্ট্রীয় কার্যে মামলাতের ক্ষেত্রে আরো কিছু নিয়ম বিধি চালু করলেন সচিবালয় ইত্যাদি এই এই যে বিষয়গুলো এগুলো সরিয়াতে কিন্তু বেদাহাত নয় আর মসজিদের ক্ষেত্রে মেহরাবের বিষয়টি নিয়ে আমি একজনের একটা মাসালার পরিপ্রেক্ষিতে খুব ভালো করে স্টাডি করে দেখেছি দেখলাম যে এখানে না আবার মহাকাংশে কারণ তারা এটাকে একটা পার্ট অফ ইনস্ট্রাকশন অব দ্য মাসজিদ ভেবেছেন মসজিদ এর একটা ভৌতিক অবকাঠামো বা অবকাঠামো বিল্ডিং এর অবকাঠামো হিসেবে চিহ্নিত করেছেন এটা কোন তাতবদ বিষয় নয় তো আমি যেমন সৌদি আরবের বড় বড় আলেমদের অনেকের ফতোয়া দেখেছি যারা বলেছেন যে লাহরাব ফিল মসজিদ মসজিদের মধ্যে মেহরাব বানাতে কোনো অসুবিধা নয় কারণ মসজিদটা হচ্ছে একটা জায়গা যেখানে মানুষ সালাত আদায় করবে অতএব মসজিদের শেপটা এটা তাব্যদী কোনো বিষয় নয় মসজিদটা তিনতলা হবে না দোতলা হবে মসজিদটা কি কোনি হবে না গোল হবে মসজিদটা কি উঁচু ভূমিতে হবে না নিচু ভূমিতে হবে মসজিদের সিমেন্টটা আপনার এক নম্বর হবে না দুই নম্বর হবে মসজিদের ভিতরে কালারটাকে সাদা হবে না ব্লু হবে নাকি পিঙ্ক কালারের হবে নাকি অন্য কোন কালার হবে এগুলো তো নির্ধারণ করা নেই যদি কেউ বলে যে না মসজিদটা সাদা হতে হবে কারণ রাস্লামের যুগে তার ধারণা যদি হয় সাদা ছিল তো কেউ যদি সাদা না করে একটু খৈরি রঙের করে অথবা একটু গিয়া রঙের করে তাহলে কেউ গোনা হবে যদি সেটা গোনা না হয় তাহলে মেহরা আমার কাছে সেটাই শক্তিশালী মনে হয়েছে কারণ উনি বলেছেন বলেছেন এটা তাআবদুবি বিষয় নয় এটা পার্ট অফ কনস্ট্রাকশন এবং মসজিদকে চেনার জন্য এটা একটা সিম্বল হিসেবে কাজ করছে আমরা আবার আসব ইনশাআল্লাহ আমরা একটু বিরতি যাচ্ছি আমার দর্শকবৃন্দ আমরা আরো গুণপনার কাছেই কিন্তু আমরা একটু বিরতি নিতে হচ্ছে ততক্ষণ আমাদের সাথে থাকুন লা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 শিষ্টাচার অধ্যায়ে হাদিস সংখ্যা ছ হাজার এগারো পুরান সন্ন্যার আলোকে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 जानून के महान आल्लाकुमी दर्शक बिंदु मोहतार যে কিছু কিছু জিনিসকে আমরা সাধারণ জিনিসকে যেগুলো যদি কেউ এই বাদা হিসাবে এটাকে চিহ্নিত করে তাহলে এটা ঠিক যেটা বেদায়াতের মধ্যে গণ্য হবে কিন্তু মেহরাব আসলে সেই জন্য করা হয় না কারণ মেহরাব এ করলে বেশি সব হবে যে মসজিদে থাকে তার সব বেশি এটা যারা ধারণা করবে সেখানে মেহরাবটা বেদা হবে কিন্তু তারা রেকমেন্ড করেছেন অতএব কেউ নিজের থেকে এটাকে জোর করে বেদাৎ হিসাবে যদি চালিয়ে দেন এটা ঠিক হবে না একসেপ্ট যদি ওই যে সিচুয়েশনটা আমরা বলেছি এটাকে আপনার বাসাতেই যে নতুন আগন্ত অনেক সময় আসে মেহমানরা তারা যায় না কেবলাক দিকে আপনি কেবলার একটা দিক নির্দেশনা এঁকে দিলেন এটাকে দেখা হবে অনেক সময় কিন্তু অনেক হোটেলে কেবলাক দিকে রুমের মধ্যে দিয়ে দেওয়া হয় কারণ মানে মানুষ যাতে যারা সালাত আদায় করে তারা যেন সহজেই কেবলাটা চিনতে পারে আপনি বলে দিলেন যে এদিকে হচ্ছে কেবলা এদিকে কেবলা এখানে সে কি সে বললো না সে লিখে দিলো দিল কিতাবুকাল এটা আল কিতাবুকাল খেতাব লিখে দেওয়াটা এটা বলার মতো বললে যদি বেদাত না হয় মানুষ ভুল করে কারণ এইদিকে ফিরে নামাজ পড়ে ফেলবে তার কারণ অনেক কিছুই আছে মসজিদের ভিতরে এখন আমরা আগ ব্যবহার করি বা সময় আমরা বিছাই অনেক কিছু বিছানা সেগুলিও এই পর্যায়ে যেগুলি কি ধরনের আলমারি মসজিদের জন্য দরকার তারপরে কি ধরনের পাখা আপনি ব্যবহার করবেন নাকি এসি দেবেন এগুলো তো আসলে কোনটাই এবং মেহরাবের চিহ্নটাও এবাদত নয় এগুলো কোনটাই এবারতের পার্ট নয় লকটা এই সিস্টেম এ দিলেন এই সিস্টেম এ দিলে বেশি স্বভাব এই জন্য কেউ এভাবে করে না। এইভাবে মেহরাব কেউ এই জন্য দেয় না যে বেশি স্বভাব হবে মানুষ অনেক সময় মসজিদে আসলে তার প্রাণটা যেন ভরে যায় নামাজের প্রতি আগ্রহ জন্মায় অসুবিধা এটা ভালো করে নির্মাণ করে এসি লাগানো এবং আমাদের কাছে সবচেয়ে বড় হচ্ছে রাসুল সাল্লাম সুন্দর অনুসরণ করতে পারাটা আকিদার দিক থেকে ইবাদতের দিক থেকে মরামের দিক থেকে যখনই আমরা ছোট কাল থেকে গড়ে উঠতেছে পাঠানো পাঠানো এইটা আজকে কমন একটা হয়ে গিয়েছে আমাদের মুসলিম সমাজে যেহেতু আমরা পাশ্চাত্য সভ্যতাকে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 মানুষকে অবাধ যৌনাচারের দিকে নিচ্ছে অশ্লীলতার দিকে নিচ্ছে আজকে শিক্ষা প্রতিষ্ঠানীয় মেয়েরা এমন সাজগোজ করে আসে এখানে তো পড়তে এসেছে শিখতে এসেছে এখান তো অশ্লীলতা দেখানোর জন্য নয় এখানে বড়ি প্রদর্শনের জন্য এখানে আসার কথা নয় কিন্তু দুঃখজনকভাবে আমরা সেগুলো লক্ষ্য করছি ফলে সহশিক্ষাকে আমরা কখনোই সমর্থন করতে পারি না সেটা যত ব্যাপকভাবেই আমাদের সমাজে স্টাবলিশড হোক না কেন আমাদের রেকমেন্ডেশন হচ্ছে আসলে সহশিক্ষা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 তাকে সহ শিক্ষা কার্যক্রমে পাঠাতে হয় শিক্ষার চাইতে তাহলে তার সেই সেফটিকে কে প্রায়োরটি দিয়ে শিক্ষাটা যতদূর চালানো যায় চালাবে কিন্তু এর মধ্যে থেকে তাকে পর্দা পোশাক মধ্যে রাখতে হবে তাকে আখলাখের তালিম দিতে হবে ইসলামের দিতে হবে জি আমরা দেখতেই পাই আমাদের মাসায় বেশিরভাগই হাফেজ ছিলেন যেমন আমরা যখন আমাদের পূর্বশুরীদের ইতিহাস পড়ি তখনই আমরা দেখতে পাই যে বলতে তিনি কোরআন হাফজোল করেছেন তারা কারণ আমি আসলে ব্যক্তিগত ভাবে দেখতে চাই যারা ডাক্তার হয়েছেন তাদের মধ্যে কিছু হাফেজ দেখতে চাই না তারা জেনারেল শিক্ষা নিয়েছেন কারণ হচ্ছে কি শুধু মাদ্রাসার শিক্ষিতই হন তাহলে কিন্তু ফুল জেনারেল হয়ে গেলেন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 কোচিং সেন্টারের নামে ইত্যাদি নানা কার্যক্রমে মানে মানুষ দুর্নীতির মধ্যে সম্পৃক্ত হচ্ছে অত্যন্ত ভয়াবহ গতিতে এর কারণ হচ্ছে দে আর ডিটার্স ফ্রম দ্য কোরআন ফ্রম দ্য সুন্না এবং তারা তাদের মানে সন্তানদেরকে যেমন সঠিকভাবে তার্বিয়ত দিচ্ছে না তারবিতের ব্যবস্থা করছে না করছে না তাই জন্য আমরা ওই পয়েন্টটা আবার ফিরে আসছি যে সন্তানদেরকে আসলে ঘরেও কোরআন শিক্ষা দেওয়া যেতে পারে এখানে আমি আমাদের লোকাল প্র্যাকটিসের একটা জিনিস শেয়ার করছি আপনার সাথে আমরা দেখছি যে যে কোন একজন আশেপাশেরোয়াজের অন্য যেকোন সাহেবের কাছে পড়ার কারণে এই ছেলে তো কোরআন কিন্তু কোরআনকে এত হেলা খেলায় তারা পড়াচ্ছেন ইত্যাদি ফলে মর্যাদা তাহলে কোরআনের মর্যাদা কেউ সারা জীবন সেভাবে দেখবে এভাবে ইসলামিক তারবতের অন্য অন্য বিষয়গুলো যদি আমরা খেয়াল না করি প্লাস আমাদের আচরণবিধি বড়োদেরকে শ্রদ্ধা করা আমরা আমাদেরকে যেন তিনি আরো ভবিষ্যতে আরো অনেক কিছু এই বিষয়ে জ্ঞান দান করতে পারেন এবং দাওয়াতের ক্ষেত্রে তার পথ যেন আল্লাহ তালা সুগম করে দেন তিনি যেন সব দাওয়া দিতে পারেন সমস্ত জায়গাতে সমস্ত পরিবেশে আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন আমরা দোয়া করব। আগামী কোনো পর্বে আবার দেখা করার আশা রাখি ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক আল্লাহ আল্লাহ الله محمد رسول الله محمد رسول الله ارجو رضاك يا الله انت الرحيم يا يا أنت يا أنت العظيم يا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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহাল আলিহাসাল্লামের সন্ন্যতে অভ্যাসিত পথ ও পদ্ধতি জানতে তাই দেখুন বিশ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ